জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান সির খাম কুলক রসনিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাস ইসলামে হালাল হারামের বিধানটি একটি গুরুত্বপূর্ণ বিধান যা মানুষের জানা একান্ত জরুরি ইসলামের অপর নাম হচ্ছে জানা আর যেটা মানুষ জানে না সেটাই হচ্ছে জাহেলিয়ত এই মানুষের জীবনে হালাল এবং হারাম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কোনটি বৈধ কোনটি অবৈধ এটা জেনে মানুষকে চলতে হবে বিশেষভাবে মুসলমানের জন্য একান্তই জরুরি এ মর্মে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহল বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য নেশাদার দ্রব্য সম্পর্কে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এব্যাপারে আল্লাহ বলেন এস আলকিবাল আপনাকে জনগণ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে আর জুয়া খেলা সম্পর্কে কুল ফিহিমা ইসমুন কাবির মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি বলুন যে এই দুইটি কাজে বড় পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে যেমন পাপ হয় জুয়া খেলায় অংশগ্রহণ করলেও তেমন পাপ হয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা জুয়া খেলার বিষয়টি কোনো সময়ে বিস্তারিত বলব এখনকার মতো আমরা এতটুকু অবগত হই যে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হচ্ছে জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় প্রত্যেক যে প্রতিযোগিতাতে টাকার হারজিত রয়েছে সেটাই হল জুয়া যেমন আন্তর্জাতিক খেলায় যে সব ফুটবল ক্রিকেট হচ্ছে এতে তো দেশবাসী একেবারে মত্তম এটা জাহেলিয়ান কতদিন আগে থেকে টিকিট ক্রয় করছে কত তার ব্যবস্থাপনা কত তার প্রস্তুতি আচ্ছা একটা খেলাকে লক্ষ্য করে মানুষ এইভাবে পাগল হতে হয় বুঝতে পারছে না এরই নাম হচ্ছে জাহেলিয়ান এটা হচ্ছে জুয়া এতে টাকার হারজিত রয়েছে এতে হিংসা বিদ্বেষ রয়েছে আরো উল্লেখ থাকে যে দুনিয়াতে দুইটা পাপ রয়েছে পাপ না করে ও পাপি যদি উল্লেখ করে তাহলে সে পাপি হবে তার একটি হচ্ছে জুয়া খেলা কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি তাহলে তাকে কাপ ফাড়া দিতে হবে এরকম একটা পাপ করে ফেলল জুয়া খেলেই নি জুয়া খেলা একটা হারাম কাজ নেহে এত অন্যায় কাজ কাবির এগো যা হারাম আর একটা পাপ আছে না করে পাপি কোনো নারী যদি সেজে খুঁজে রাস্তায় চলে পুরুষের পাশ দিয়ে পুরুষ যদি বুঝতে পারে যে এ নারী এভাবে সে যে মানুষের সামনে চলছে আল্লাহ রাসুল বলছেন সে হচ্ছে ব্যভিচারনি ব্যভিচারনি অথচ সে এ কাজ করেনি কিন্তু তার এই কাজটাই হচ্ছে একটা খুব অপছন্দ নংরা কাজ এই জন্য রসুল সাল্লি ও সাল্লাম এই বিষয়টাকে খুব কঠোর কঠিনভাবে পেশ করলেন আমরা বলছিলাম যে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হচ্ছে জুয়া নেশাদার দ্রব্য হারাম বস্তু তা হারাম নেশাদার দ্রব্য খেলে পান করলে ইবাদত কবুল হবে না হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হয় আর রাসুল সাল আলী ও সাল্লাম বলেছেন কিলো সারাবিনা ফারামুন প্রত্যেক পানীয় যেটা নেশা সৃষ্টি করে বিবেকের ক্ষতি করে সেটাই হারাম সেটা যে বস্তুই হোক না কেন বোখারি মুসলিম আনাসন বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন প্রত্যেক সেটাই হচ্ছে মদ অকুল্ল মুসকির হারাম আর প্রত্যেক নেশাদার দ্রব্যে হচ্ছে হারাম মানুষের জন্য একইবারই হারাম আবদুল উমার রাজিয়াল বলেন রসুল সাল্লাম বলেছেন এবং তার মল্লকে হারাম করেছেন মৃত্যু প্রাণী এবং তার মল্লকে হারাম করেছে। অল খিনজিরা ও সামানাহু শুকুরকে আল্লাহ তালা হারাম করেছেন এবং তার মল্লকে হারাম করেছেন দেখুন অবাক হতে হয় রাসুলসাল্লাম সিরিয়ালে তিনটি জিনিস বললেন প্রাণী হারাম তার মূল্য হারাম একটা কুকুর একটা ছাগল একটা প্রাণী এখানে মরে পড়ে আছে এটা মানুষের জন্য খাওয়া একেবারেই হারাম এটা যদি কেউ বিক্রি করে সে পয়সাটা যদি কাজে লাগায় সেটাও হারাম আর এই দুটার সাথে অর্থাৎ প্রাণী এবং শুকুরের সাথে আল্লাহর নবী উল্লেখ করলেন নেশাদার দ্রব্যকে তিনি বললেন নেশাদার দ্রব্য হারাম নেশাদার দ্রব্যের মূল হারামানহ বলেন রসুল সাল্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য পান করো না নিশ্চয় নেশাদার দ্রব্য সব পাপের মাথা পাপের মাথাই হচ্ছে নেশাদার দ্রব্য প্রত্যেক অশ্লীল কাজের মূল হচ্ছে নেশাদার দ্রব্য বর্ণটি আবুদার তিনি বলেন্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য পান করোনা হু মেফতার প্রত্যেক অন্যায়ের চাবি হচ্ছে নেশাদার দ্রব্য চাবি দিয়ে যেমন ঘর খোলা যায় দরজা খোলা যায় ঠিক তেমনি নেশাদার দ্রব্য দিয়ে সব পাপ করা যায় একজন নেশাদার দ্রব্য পান করলে তার বিবেক নষ্ট হয়ে যাবে সে অন্যায়কে অন্যায় মনে করবে না জেনাকে জেনা মনে করবে না গালিকে গালি মনে করবে না তার দ্বারা তখন সব পাপ হওয়াই সহজ এইজন্য এই জন্য রাসুল সাল্লাস্লাম বলেছেন যে নেশাদার দ্রব্য তোমরা কখনো পান করো না এটা হচ্ছে অশ্লীল কাজের মূল এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি যাবের আল্লাহ বলেন রসুল সাল আলী ও বলেছেন নিশ্চয় নেশাদার দ্রব্য পান করার পরেই যদি কোনো মানুষ মারা যায় তাহলে বিচারের মাঠে আল্লাহ কা বেঁধে ওষা নিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে হবে মূর্তি পূজকের অন্তর্ভুক্ত পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে মূর্তি পূজা করা মানে ওটা সেরেক আল্লাহনী বলেছেন আকবরুল কাবায়রা সবচেয়ে বড় পাপ হচ্ছে আর মূর্তি পূজা যে সবার জানা আল্লা পান করে আর এ অবস্থায় যদি ও মারা যায় তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন ও পাপী হবে মূর্তি পূজকের মতো তার মানে তার বাঁচার কোন পথ নেই সে মূর্তি পুজকের অন্তর্ভুক্ত সামাদ আল্লাহ তুমি রহম করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে আপনাদেরকে নেশাদার দ্রব্যের বিষয়টি জানিয়ে অনুরোধ করতে যে আপনারা এতে থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন প্রাণপণে এবং আপনাদের আত্মীয় স্বজন যত আছে ভাই বোন যে যেখানে আছে তাকে সেখান থেকে নেশাদার দ্রব্য থেকে বাঁচানোর জন্য বলুন জাবে আল্লাহ তাল বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন হারামুন যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম একটা পানীয় একটা বস্তু যদি পরিমাণে বিবেকের ক্ষতি হয় তা আপনি বিশ্বাস করুন আল্লাহ রসুল বলেছেন তার অল্প হারাম তার কমও হারাম নেশাদার দ্রব্য হারাম যাওয়ের রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি আসলাম বলেছেন মানেবাল খামরান তার এ বাদাত কবুল হয় না বরং তার শরীরটা জাহান নামে যাবে আল্লাহ কথা খোলা খুলি বলেছেন তিনি বলেছেন যে কুল্লিন কানা তিনা প্রত্যেক যে শরীর অবৈধ উপায়ে বৃদ্ধি হয় বড় হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট তাহলে যে হারাম খাচ্ছে তার জন্য জাহান্ন যথেষ্ট এটা একবারে স্পষ্ট খোলাখলি সম্মানিত দর্শক মন্ডলী অবৈধ খাদ্য খেয়ে মানুষ জান্নাত লাভ করতে পারবে না বলছিলাম অবৈধ খাদ্য খেলে এ বাদাত কবুল হয় না এখানে রাসুল সাল্লি ওসাল্লাম বললেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার এ কবুল হবে না চলিশ দিন সলাত কবুল হবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আমরা আশাবাদী যে আপনারা একটু অপেক্ষা করে আমাদের বাকি আলোচনা শুনবেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আসসালাম আলাইকুম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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনা কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দা ট্রালেজি দাই অফ ইসলাম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 with his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Look at Kishore Taraka. Pratih Ryošpatibar, Raja 46, aapuno samprachar, Shakaal 46, Bangladesh, <laughs> Peace TV, Banglai.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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in Better Half or Bitter Half. Boroburthi Anushtan, Peace TV, bangla As-salamu alaykum. Sammanit Dorsak Mandali. amra shagatam janai. এই যে কষ্ট করে বসে আছেন কিছু দিন শোনার জন্য জানার জন্য বুঝার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি যেন আল্লাহ আপনাদেরকে কল্যাণ দেন যেন আপনাদেরকে আল্লাহ নেশাদার দ্রব্য থেকে বাঁচিয়ে রাখেন রক্ষা করেন আমরা বলছিলাম যে রসুল সাল্লি আসাল্লাম বললেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার ৪০ দিন কবুল হবে না অন্য একবার বলেছেন যে ৪০ সকাল তার ইবাদাত কবুল হবে না যেটাই হোক চল্লিশের কথাটা আল্লাহ রসুল উল্লেখ করেছেন তিন শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জাদুকে বিশ্বাস করে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জাদুকে বিশ্বাস করে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আত্মীয়তা আলী ওসাল্লাম তিন শ্রেণীর লোকের জান্নাতের বিষয়টি না করে দিলেন যে তারা জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নেশাদার দ্রব্য পানকারী নেশাদার দ্রব্য পান করা বিষয়টি খুবই জটিল বিভিন্ন হাদিসে কিভাবে আব্দুল্লাহ বলেন বলেছেন যারা জুয়া খেলে তারা যাবে না আমরা আলোচনার প্রথম অংশে অবগত যে জুয়া খেলা মহাপাপ তবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না আর জুয়া এমন একটা পাপ না খেলেও যদি কাউকে বলে যা খেলে তাহলেই সে মহাপাপ হয় ছাড়া ক্ষমা হয় নাই তো অংশে বলেন যে যারা অংশ গ্রহণ করে তারা জান্নাতে যাবে না তিনি বলেন আমরা খোটা দেওয়া বুঝি সবাই এলাকা ভিত্তিক কম বেশ হতেও পারে মানে একজন মানুষ উপকার করার পরে সুবিধা মতো বলে দেয় তোমাকে যা আমি সেদিন পাঁচ হাজার টাকা দিলাম আজকে তুমি ভুলে গেলে আরে তুমি আমার এই উপকারটা ভুলে গেছো তো এইভাবে উল্লেখ করার নাম হচ্ছে খোটা দেওয়া খোটা দেওয়া পাপ যে এত বড় পাপ এটা কিন্তু আমরা হিসাব করি না অথচ রাসুল সাল্লাহ আলাইসালাম বলছেন যে যারা খোটা দেয় তারা জান্নাতে যাবে না ও আক যারা পিতামাতার অবাধ্য চলে তারা জান্নাতে যাবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেছেন আকবরুল কাবায়রা সালাসা মহাপাপ তিনটি তারা একটি বড় পাপও চলে সরাক আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় মহাপাপ হচ্ছে অকুগুলো দেন পিতামাতার অবাধ্য চলা তৃতীয় মহাপাপ হচ্ছে সাক্ষী দেওয়া তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা এটা মহাপাপ কিন্তু পিতা মাতার অবাধ্য চলা পাপ হিসাবে পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ চুরি করা অবশ্যই বড় পাপ তবে পিতা অবাধ্য চললে যত বড় হয় চুরি করলে তত বড় হয় নাই নেশাদার দ্রব্য পান করা অবশ্যই মহাপাপ। অবশ্যই এটা পাপের মাথা কিন্তু পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় নেশাদার দ্রব্য পান করলে তত বড় হয় না যদি চো এটাও বড় পাপ আল্লাহ রসুল বলছেন যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না আবদুল্লাহ বলেন বলেছেন। রসুল সাল আলিহাস্লাম জান্নাতা। আল্লাহতালা তিন শ্রেণীর লোকের প্রতি জান্নাতকে হারাম করেছেন তার এক শ্রেণীর লোক হচ্ছে মদমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম রসুল সাল্লি আসলাম বললেন যারা পিতামাতার অবাধ্য চলে তাদের জন্য জান্নাত হারাম তারপরে তিনি বললেন ওর রাজু মিনান নেশায় পুরুষের বেশধারী নারী সম্মানিত দর্শক মন্ডলী দেখুন আল্লাহর নবী নেশাদার দ্রব্য পান করা কাজটিকে আর পিতামাতার সাথে অবাধ্য চলা কাজটিকে আর পুরুষের বেশ ধরা নারীদের এই অপছন্দ কর্মটিকে তিনটিকে পাশাপাশি উল্লেখ করেছেন নারীদের পুরুষের বেশ ধারণ করা যে একটা নেহায়াত অন্যায় এটা সবার কাছে জানা আল্লাহ রসুল বলছেন ধ্বংস সুনিশ্চিত ওরা অভিশপ্ত ওরা অভিশপ্ত যারা পুরুষের বেশ ধারণ করে ওই পুরুষ অভিশপ্ত যারা নারীর বেশ ধারণ করে গেঞ্জি গায়ে দিয়ে চলা পুরুষের বেশ ধারণ করা প্যান্ট পরে চলা পুরুষের বেশ ধারণ করা মাথার চোল ছোট করা পুরুষের বেশ ধারণ করা এইভাবে প্যান্ট পরা জামা গায়ে দেওয়া এগুলো পরে চলা হচ্ছে পুরুষের বেশ ধারণ করা এগুলো মহাপিত দর্শক মন্ডলী রাসুল সাল আলী আসালাম বলেছেন যারা নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য আলহ্লাম বলেছেন সালা তিন শ্রেণীর মানুষ রয়েছে জান্না যাদের প্রতি আল্লাহ তালা জান্নাতকে হারাম করেছেন যারা জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মহুবিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা নিয়মিত নেশা করে তারা জান্নাতে যাবে না তাদের জন্য জানা ধারাম তারপরে তিনি বললেন দায়ুষ ব্যক্তি যে সেও জান্নাতে যাবে না তার উপরেও জান্ন ধারাম দায়ুষকে রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি তার বাড়িতে অন্যায়ের সুযোগ দিল বেহায়ের সুযোগ দিল সে হচ্ছে দায়ুষ আমরা অত্রহাদেশের এখানে স্পষ্ট এভাবে বুঝতে পারি যে যার মেয়ে ইসলামী পোশাক পরে স্কুল কলেজে যায় না সেই দায়স যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না সেই দায়ুষ দায়ুষ জান্নাতে যাবে না তাহাজুত পড়লেও নয় হজ করলেও নয় সলাত আদায়ী করলেও নয় তাকে এই কর্ম থেকে বিরত থাকতে হবে তারপরে জান্নাত কর্ম তার চলতেই থাকবে আর জান্নাত লাভ করবে এমন আশা করা যায় না সম্মানিত দর্শক মন্ডলী কথা প্রসঙ্গে কথাটা এসেছে সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করে বলছি মানুষের জন্য যে কেয়ামাতের মাঠে কি বিপদ নেমে আসবে তার পরিবারের জন্যই কেননা প্রত্যেকটা মানুষ তার পরিবারের কাছে জিম্মি কেন মানুষ তার স্ত্রীকে কিছু বলতে পারে না তার মেয়েকে কিছু বলতে পারে না অথচ পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হলেন সম্মানী মহিলা আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী গণী নবীগণের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ এখানে যে গুরুত্বপূর্ণ কথাটা আমি কথা প্রসঙ্গে বলতে চাচ্ছি সেটা হচ্ছেই যে আয়েশার জি আল্লাহ আনহা বলছেন এখন আমরা সফর থেকে আসছিলাম মদিনে প্রবেশের সময়তে বাইরে আমরা অবস্থান করলাম কোথায় আমার হারটা হারিয়ে গেল সলাতের সময় হয়ে গেছে হার খুঁজে পায় না জনগণ আটকা পড়ে গেছে পানি নেই অজু করতে পারে না সলাত আদায় করতে পারে না সবে বড় বিপদে তো জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বার কাছে গিয়ে বলল। হালাম তো তাল আব্বা আপনি কি জানেন হার খুঁজে পাওয়া যায় না সিদ্দিক রাজি আল্লাহ আমার নিকটে আসলেন এসে আমার কমরের উপরে এত জোরে মারলেন মায়ের কারণে মনে হয় যেন আমি দূরে সরে যাই ওই সমাতা আমার স্বামী আমার উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যে আল্লাহ রাসুল হচ্ছেন আব্বাকর সিদ্দিকের জামাই আর আয়েসার জিয়া তালানা হচ্ছেন আব্বাকর সিদ্দিকের মেয়ে তিনি তার মেয়েকে মেরে দিলেন জামায়ের সামনে দিন দুপুরে প্রায় চোদ্দ শত মানুষ আছে খোলা মাঠে মুসলিমের আমি তো মনে করছি সম্মানিত মানুষ মারলেন সবচেয়ে সম্মানী শিক্ষিতা বুদ্ধিমতী নারীকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন এত বড় মানুষে এত এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় গেছে আমার মেয়ে এই নগ্ন পোশাক পরে রাস্তায় চলে যার কারণে আমার জাহান্নাম হয়ে যাচ্ছে আমি তাকে একটা ধমক দিতে পারি না আমি পিতে আসলে এইভাবে পিতা দাবি করাই ঠিক নয়। আমরা মেয়েকে সংশোধন করবে উচিত হবে আমাদের জন্য বলছিলাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সম্মানিত দর্শক মন্ডলী নেশাদার দ্রব্য হারাম নেশাদার দ্রব্য পান করলে ইবাদাত কবল হবে না নেশাদার দ্রব্য পান করে তৌবা ছাড়া মারা গেলে জাহান্নাম হবে পরিণতি এই আমি সম্মানিত দর্শক মন্ডলীকে বলবো। যে আপনারা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকুন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল এগুলি সব নেশাদার দ্রব্য এগুলি খেলে এ বাদাত কবুল হবে না সলাৎ জাকাত কিছুই কবুল হবে না আপনারা হারাম খাদ্য থেকে বেঁচে থাকুন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আল্লাহ আমিন সমন্বিত দর্শক মন্ডলী বিষয়টি জানা ও বুঝার জন্য এবং এই অনুযায়ী আমল করার জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আল্লাহ তুমি রহমতের মালিক তুমি দয়ার মালিক তুমি সারা পৃথিবীর যত মানুষ এই পৃষ্টিভিতে সামনে বসে এই আলোচনাগুলি শুনছে তুমি তাদের অন্তরকে পরিষ্কার করো তারা যেন এই হারাম নেশাদার দ্রব্যকে ত্যাগ করতে পারে আল্লাহ আমিন তোমার দরবার এই দাবি রেখে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার আপনার পারে। করতে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক 92 बारे इमेल कर আমল করলেই কি হয়ে যতক্ষণ না আমল এ কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে